উম্মুল মুমিনিন হাফসার রদিয়াল্লাহ তালাহা আমার নিকট বর্ণনা করেছেন যে যখন মুয়াজ্জিন আজান দিতেন এবং ফজর উদিত হত তখন নাবিসাল্লু আলিয়াল্লাম দু রাকাত সালাত আদায় করতেন